শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে চতুর্দশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে মনিলাল ও কাশী দর্শন আইস ভাই আজ আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করিতে যাই তিনি ভক্ত সঙ্গে কীরূপ বিলাস করিতেছেন ঈশ্বরের ভাবে সর্বদা কীরূপ সমাধিস্থ আছেন দেখিব কখন সমাধিস্ত সমাধিস্থ কখনও কীর্তনানন্দে মাতোয়ারা আবার কখনোবা,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 মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন সেই অনন্ত সচিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন আজ চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি রবিবার গতকাল শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন অমাবস্যা নিবিড় আধার মধ্যে একাকী মহাকালী মহাকালের সহিত রমণ করিতেছেন তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকিতে পারেন না তাই বালকের অবস্থা যিনি মাকে অহর্নিশ দেখিতেছেন আর যার মা না হলে চলে না তিনি বালক আজ রবিবার আটই এপ্রিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ছাব্বিশে চৈত্র কাল। এই যে ঠাকুর বালকের ন্যায় আছেন। কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল মাস্টার আশিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল আছেন কিশোরী ও আরও কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মনিলাল মল্লিক আশিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম করিলেন মণিমল্লিক কাশিধামে গিয়াছিলেন তিনি ব্যবসায়ী লোক কাশিতে তাঁহাদের আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মনিলালকে জিজ্ঞাসা করিলেন হ্যাঁ গা কাশিতে গেলে সাধুটাধু কিছু দেখলে মনিলাল বলিতেছেন আগে হ্যাঁ ত্রৈলঙ্গ স্বামী ভাস্করানন্দ এঁদের সব দেখতে গেছিলাম ঠাকুর পুনরায় জিজ্ঞাসা করিলেন কিরকম সব দেখলে বল মনিলাল বলিলেন ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুরবাড়িতেই আছেন মণিকর্ণিকার ঘাটে বেনি মাধবের কাছে লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন এখন অনেকটা কমে গেছে শ্রীরামকৃষ্ণ ও সব বিষয়লোকের নিন্দা মনিলাল ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন ত্রৈলঙ্গ স্বামীর মতো নয় একেবারে কথা বন্দ শ্রীরামকৃষ্ণ ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো। মনিলাল আগে হ্যাঁ অনেক কথা হলো। তার সঙ্গে পাপ পুণ্যের কথা হলো তিনি বললেন পাপ পথে যেও না পাপ চিন্তা ত্যাগ করবে ঈশ্বর এই এইসব চান যেসব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম কর ইহা শুনিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন হ্যাঁ ও একরকম আছে ওই হিকদের জন্য যাদের চৈতন্য হয়েছে যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে তাদের আর একরকম ভাব তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না হিসেব করে পাপ ত্যাগ করতে হয় না ঈশ্বরের উপর এত ভালোবাসা যে কর্ম তারা করে সেই কর্মই তাদের সৎকর্ম কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই আমি ঈশ্বরের দাস আমি যন্ত্র তিনি যন্ত্রী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 অচৈতন্য হয়ে পড়ে রইল কেউ গিয়ে মাঠে খপর দিলে তোমাদের জমিদার একজন সাধুকে ভারী মেরেছে মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে আছে তখন তারা পাঁচজনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে সোয়ালে সাধু অজ্ঞান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 तक से साधु के खूब चेचिए जिज्ञासा कर ले तुम्हें काचे साधु आस्ते आस्ते बोल भाई जिन्हें मेरे दूध खावा ईश्वर के जानते ना पर रूप अवस्था है ना सुनिया मणिलाल बलते আগে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা ভাস্করানন্দের সঙ্গে এইসব পাঁচ রকম কথা হয়েছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন কোনো বাড়িতে থাকেন মনিলাল একজনের বাড়িতে থাকেন শ্রীরামকৃষ্ণ কত বয়স মনিলাল पंचान श्री रामकृष्ण और किचू कथा हल मणिलाली जिज्ञासा करलुम भक्ति कीसे बोलें नाम कर राम राम बोल इहा ठाकुर श्री रामकृष्ण सन्तोषर संगे बलते ये कथा